পঞ্চদশ খণ্ড বলরাম মন্দিরে রথের পুনর্জাত্রায় ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিশ করিয়া বসিয়া আছেন আনন্দময় মূর্তি ভক্তদের সহিত কথা কহিতেছেন আজ পুনর্জাত্রা বৃহস্পতিবার আষাঢ় শুক্লা দশমী তেসরা জুলাই আঠারোশো চুরাশি শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী জগন্নাথের সেবা আছে একখানি ছোট রথও আছে তাই তিনি ঠাকুরকে পুনরযাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন এই ছোট রথখানি বারবাটির দোতলার চকমিলানো বারান্দায় টানা হইবে গত পঁচিশে জুন বুধবারে শ্রী শ্রী রথযাত্রার দিন ঠাকুর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের ঠনঠনিয়ার বাড়িতে আসিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন সেই দিনই বৈকালে কলেজ স্ট্রিটে ভূধরের বাটিতে পণ্ডিত শশোধরের সহিত প্রথম সাক্ষাৎ হয় তিন দিন হইল গত সোমবারে সশধর তাহাকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে দ্বিতীয়বার দর্শন করিতে গিয়াছিলেন ঠাকুরের আদেশে বলরাম শশোধরকে আজ নিমন্ত্রণ করিয়াছেন পণ্ডিত হিন্দু ধর্মের ব্যাখ্যা করিয়া লোকশিক্ষা দিতেছেন তাই কি শ্রীরামকৃষ্ণ তাঁহার ভিতরে শক্তি সঞ্চার করিবার জন্য এত উত্সুক হইয়াছেন ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন কাছে রাম মাস্টার বলরাম মনমোহন কয়েকটি ছোকরা ভক্ত বলরামের পিতা প্রভৃতি বসিয়া আছেন বলরামের পিতা অতি নিষ্ঠাবান বৈষ্ণব তিনি প্রায় বৃন্দাবনধামে তাহাদেরই প্রতিষ্ঠিত কুঞ্জে একাকী বাস করেন ও শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহের সেবার তত্ত্বাবধান করেন শ্রীবৃন্দাবনে তিনি সমস্ত দিন ঠাকুরের সেবা লইয়া থাকেন কখনো শ্রী চৈতন্য চরিতামৃতাদি ভক্তিগ্রন্থ পড়েন কখনো কখনও ভক্তিগ্রন্থ লইয়া তাহার প্রতিলিপি করেন কখনো বসিয়া বসিয়া নিজে ফুলের মালা গাঁথেন কখনো বৈষ্ণবদের নিমন্ত্রণ করিয়া সেবা করেন ঠাকুরকে দর্শন করাইবার জন্য বলরাম তাহাকে পত্রের উপর পত্র লিখিয়া কলিকাতায় আছেন। সব ধর্মেই সাম্প্রদায়িক ভাব বিশেষত বৈষ্ণবদের মধ্যে ভিন্ন মতের লোক পরস্পর বিরোধ করে সমন্বয় করিতে জানে না এই কথা ঠাকুর ভক্তদের বলিতেছেন শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রবৃতি ভক্তদের প্রতি বৈষ্ণবদের একটি গ্রন্থ ভক্তমাল বেশ বই ভক্তদের সব কথা আছে তবে এক ঘেয়ে এক জায়গায় ভগবতীকে বিষ্ণুমন্ত্র লইয়ে তবে ছেড়েছে আমি চরণের অনেক সুখ্যাত করে সেজবাবুর কাছে আনালুম সেজবাবু খুব যত্ন খাতির করলে রূপার বাসন বার করে জল খাওয়ানো পর্যন্ত তারপর সেজবাবুর সামনে বলে কি আমাদের কেশব মন্ত্র না নিলে কিছুই হবে না সেজবাবু সাক্ত ভগবতীর রূপাসক মুখ রাঙা হয়ে উঠল আমি আবার বৈষ্ণব চরণের গা টিপি শ্রীমৎ ভাগবত তাতেও নাকি ওই রকম কথা আছে কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা আর কুকুরের ল্যাচ ধরে মহাসমুদ্র পার হওয়াও তা সব মতে লোকেরা আপনার মতটাই বড় করে গেছে শাক্তেরাও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারী পার করে দেন শাক্তেরা বলে তা বটেই মা রাজরাজেশ্বরী তিনি কি আপনি এসে পার করবেন ওই কৃষ্ণকে রেখে দিয়েছেন পার করবার জন্য সকলের হাস্য নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত ওদেশে দেশে শ্যামবাজার এইসব জায়গায় তাঁতিরা আছে অনেকে বৈষ্ণব তাদের লম্বা লম্বা কথা বলে ইনি কোন বিষ্ণু মানেন পাতা বিষ্ণু অর্থাৎ যিনি পালন করেন ও আমরা ছুই না কোন শিব আমরা আত্মারাম শিব আত্মারামেশ্বর শিব মানি কেউ বলছে তোমরা বুঝিয়ে দাও না কোন হরি মানো তাতে কেউ বলছে না আমরা আর কেন ওইখান থেকেই হোক এদিকে তাঁত বনে আবার এসব লম্বা লম্বা কথা রতির মা রানী কাত্তায়নির মোসাহেব সাহেব বৈষ্ণবচরণের দলের লোক গোড়া বৈষ্ণবি। এখানে খুব আসা যাওয়া করত ভক্তি দেখে কে যাই আমায় দেখলে মা কালীর প্রসাদ খেতে ওমনি পালাল যে সমন্বয় করেছে সেই লোক অনেকেই একঘেয়ে আমি কিন্তু দেখি সব এক সাক্ত বৈষ্ণব বেদান্ত মত সবই সেই এককে লোয়ে যিনি নিরাকার তিনি সাকার তারি নানা রূপ নির্গুণ মেরা বাপ সগুণ মাহাতারী কারে নিন্দ কারে বন্দ দোনা পাল্লা ভারি বেদে যাঁর কথা আছে তন্ত্রে তাঁরই কথা পুরাণেও তাঁরই কথা সেই এক সচ্চিদানন্দের কথা যাঁরই নিত্য তাঁরই লীলা বেদে বলেছে অং সচিদানন্দ ব্রহ্ম তন্ত্রে বলেছে ওং সচিদানন্দ শিব শিব কেবালা, কেবালা, শিব পুরাণে বলেছে ওং সচিদানন্দ কৃষ্ণ সেই এক সচ্চিদানন্দের কথাই বেদ পুরাণতন্ত্রে আছে আর বৈষ্ণব বৈষ্ণবশাস্ত্রেও আছে কৃষ্ণই কালী হয়েছিলেন